কোরবানি করা কোরবানির পশু জবে করা কোরবানির পশু জবে করা বা কোরবানি করার বিধান আলেমদের মধ্যে মতবার থাকতে পারে কিন্তু কোন সমে হই যার কাছে কোরবানির পশু জবে করার মতো সামর্থ্য রয়েছে তিনি কোরবানি করবেন এটাই হচ্ছে মূলত নবী সাল্লাহ আলিয়ামের নির্দেশনা আপনি হাদিসের যত মানে বক্তব্যগুলো দেখেন সেখান থেকে এটি আপনি একটা কনক্লুইশন পাবেন সে কনক্লুইশন হচ্ছে নবী সাল্লাহসামের নির্দেশনা হচ্ছে মূলত কুরবানি করা কারণ এটা আল্লাহ এই বিধানটি নবী সাল্লা আল্লাহবুল আলমিন তার খালিম ইব্রাহিম নির্দেশ দিয়েছিলেন তার সন্তান ইসমাঈল কুরবানি করার জন্য এটা আপনারা জানেন ইব্রাহিম আলী আসসালাম সন্তানকে আমি কুরবানি করব বরং সন্তানকে আল্লাহ তালার নির্দেশ সরাসরি ইব্রাহিম আলী সালাতাম আল্লাহর যে নির্দেশ রয়েছে সে কথাটি সন্তানকে জানিয়ে দিচ্ছে এমনি আল্লাহ হ্যাঁ আমার সন্তান হে আমার সন্তান আমি স্বপ্নে দেখছি আমাকে স্বপ্নে দেখানো হচ্ছে আমি স্বপ্নে দেখছি কিছু সন্তান সেই সন্তান যে সন্তান এই বক্তব্য শোনার পরে হয়তো বাপকে এই কথা বলতে পারত আজকে আমাদের সন্তানদেরকে যদি আমরা এ কথা বলি যে আমি তোমাকে জবে করব আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি নিজেই যাবে হয় যাবেন সন্তানকে চলে করার প্রয়োজন হবে আপনি সেটা করুন আর সাথে আপনি অবশ্যই আমাকে ধৈর্যসিদ্ধের মধ্যে পাবেন আপনি একথা সামান্যতম চিন্তা করবেন না আমাকে ধৈর্যশের মধ্যে পাবেন পর্যন্ত আগতের সামনে একটি দৃষ্টান্ত একটা ভেড়া জমা করবেন এটা পর্যন্ত করতে অনেকে কুণ্ঠাবোধ করতেছেন আপনাকে তো আপনার সন্তান জমে করতে বলা হয়নি তাহলে আপনি কি আল্লাহ রবাহ নিয়ে নির্দেশের ব্যাপারে সত্যিকার আল্লাহর নবীগঞ্জেই দৃষ্টিভঙ্গি আল্লাহর নবীগঞ্জেই আনুগুপ্তের পথ দেখিয়েছেন সেই আনুগুপ্তের উপর সত্যিকার প্রতিষ্ঠিত আছেন কি না সেটা আপনাকে জিজ্ঞেস না করে নবী সাল্লাহলামের নির্দেশনা যেহেতু রয়েছে তাহলে এই নির্দেশনা অনুযায়ী আপনি কুরবানি করবেন এটাই স্বাভাবিক কথা তাই করা দিনের কোরবানি যবে করা আহ এটা নির্দেশ দিয়েছে নির্দেশনা রয়েছে তার জন্য এরা সলা আগে যদি কোরবানি করে ফেলেন তাহলে কি হবে না কোরবানি গৈদ হবে না আর যে ব্যক্তি সলাতের আগে জবে করেনি সে সলাতের পরেই করবে কোরবানির বিধানের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই দিনের কাজ কোরবানি দিয়ে শুরু হবে না এই দিনের কাজ হবে আমরা সর্বপ্রথম আমাদের এই দিনের যে কাজ দিয়ে শুরু করব সেটা হচ্ছে সলাদ দিয়ে শুরু করব কোরবানি দিয়ে শুরু করবো না সলাত আর মধ্যে মুখস্থ রয়েছে সেখানে কি ওয়ানহার দেখেন প্রথমে সলাতের নির্দেশ দিচ্ছেন তারপরে কোরবানির নির্দেশ দিচ্ছেন যে তুমি তোমার রবের জন্য সলাত আদায় করো তারপরে কোরবানি করো दिन कुरबानी करते कुरबानी करते विधान रसूल सल्लाई हादीस द्वारा सब्यस्त होते हैं सही मुस्तमे सुस्पष्ट हादी मध्य रसुल्लाम कर ইমাম সবচেয়ে পছন্দের দিবস হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিবস হচ্ছে যদি করতে না পারেন তিনি পরের দিন জবে করবেন যাতে করে বান্দাগুন আল্লাহ রা বিধানের ব্যাপারে ডিলে না করে করবে যদি এই দিনে করতে না পারে এরপরের দিন কোরবানি জবে করবে সময়টা হাদের এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা আমার হচ্ছে সেটা হলো এই দিনে পুরুষগণ গোসল করবেন এবং কোরবানির আরেকটি বিধানের মধ্যে রয়েছে যে কোরবানির ঘোষ থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম এই দিনে নিজে ঈদগাহে যাওয়ার আগে রসুলাম কিছু খেতেন না রসুল্লাহ সাল্লাম মুসাল্লাতে কোরবানির গোষ্ঠ করতেন জবে করার পরে সেখান থেকে রাসুল্লাহ খেতেন কোরবানির পশুর থেকে খাওয়া এটা খাওয়া এটাও শুননা রসুল্লাহ আলী সাল্লাম আরেকটি শুনে রসুল্লাহ সাল্লা সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে সবাইকে নিয়ে একসাথে বসে এই দিনের মানে খাবারের মধ্যে শেয়ার করা আটানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন মিনা সুন্নতি ইন্না সিয়াল দিনে লোক একসাথে বসে সবাই খাবে এটা সাল্লাহম সুন্নার দ্বারা সাব্যস্ত হয়েছে তিনি বলেন আমাদেরকে জানিয়ে গেছেন রসুল যেটাকে প্রবর্তন করে গেছেন সুতরাং আমরা এই কাজটি করার জন্য চেষ্টা করবো এখানে কয়েকটি বিষয় রয়েছে এক নম্বর হচ্ছে ব্যাপারে দেখা যায় যে অনেককে বীরটাকে একটা আহ কোড়া যে করেছে ঈদের দিনগুলোতে আমরা বর্তমান ঈদকে ইবাহাদ মনে না করে ঈদটাকে আমরা উল্লাস এবং মানে আমাদের অশ্লীল বিনোদনের সাথে কি করে দিয়েছি একাকার করে দিয়েছি খেয়াল রাখতে হবে এটি কিন্তু পুরা উল্টা আমাদের স্যাটেলাইট চ্যানেলগুলো দেখা যাচ্ছে যে ঈদের বিভিন্ন ধরনের অফার দিচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিচ্ছে অর্থাৎ ঈদ এবং সবকিছুকে ধুয়ে মুছে একেবারে प्रोग्राम विभ्रांत करना तीमाना बर इसमाम बुझे समाज एवं मानुष्ठ कलचार बुझे सत्यार ऐति्य अनुजाई मूलत प्रोग्राम उचित प्रोग्राम मानु भ्रांत होना गुरुत्वपूर्ण विषय हेलो मान ईद केम भाव ग्रहण करवहारे भुशी से भाव ईदे করতে পারো হারাম কাজের মাধ্যমে মূলত মানে রাসুল সাল্লাহ কোন ঈদের বিদান দেননি বরং ইসলামে অপচয়কে হারাম করা হয়েছে পোশাক কিনলেন একটা মানে রকম তারপরে ওই পোশাকের সাথে জুতা মানে তিনি মনে করতেছেন যে তার ঈদটা মূলত কাপড়ের মধ্যে ঈদটাকে তিনি মানে লৌকিকতার মধ্যে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করতে চান না আল্লাহ দেখুন খেয়াল রাখতে হবে এখানে আনন্দের একটা সীমা রেখা আছে একটা পরিধি আছে একটা গন্ডি রয়েছে যে গন্ডি পর্যন্ত তাহুর আলমিন আপনাকে আনন্দ করতে অনুমোদন দিয়েছেন সেই গণ্ডি পর্যন্ত আপনাকে যেতে হবে আরেকটি মাসে আলোচনা করে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে অনেকে মনে করে থাকেন যে ঈদের দিন করা অথবা ঈদের দিন রাত্র জেগে মানে পুরো রাত জেগে ইবাদত করা এটা একটা স্বভাবের কাজ এমনকি কেউ কেউ বলে থাকেন যে মাসটি রাত মূলত সারা রাত জেগে ইবাদত করার মানে ফজিলত মর্যাদা অনেক বেশি অনেক স্বভাবের কাজ তার মধ্যে দুই ঈদের রাত্র এই হাদিসটি ঈদের দিনের জন্য সুতরাং এইভাবে আমাদেরকে কেউ বিভ্রান্ত করবেন না এই হাদিস একেবারে বাতিল একটা মৌধু হাদিস বৃদ্ধ হাদিস সুতরাং ঈদের বাদত হচ্ছে রসুল সাল্লাহ যেভাবে বলেছেন যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে এই আমাদেরকে করতে হবে